أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون এইগুলি কুরানের আয়াত যা তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহ সত্য কিন্তু অধিকাংশ মানুষ ইয়াতে ইমান আনে না আল্লা উদ্ধি আকাশ মন্ডলী স্থাপন করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ অতঃপর তিনি আর শেষ সমাসীন হইলেন এবং সূর্য চন্দ্রকে নিয়মাধীন করিলেন প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শন সমূহ বিশদ বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করিতে পারো তিনি ভূতলকে বিস্তৃত করিয়াছেন এবং প্রত্যেক প্রকার তিনি কে রাত্রি দ্বারা করেন। ইহাতে অবশ্যই নিদর্শন রিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য إنوان غير صوانني يস্قاابماائاح وَفضّن بعضها على بعض في الأكل إن في ذلكك نآيات للق আاقون। পৃথিবীত <تصفيق> রয়েছে পস্পর সংলব্ন ভুকণ্ড উহাতে আছে দ্রাখা কানুন। সস্য ক্ষেত্র একাধিক অথবা একসির বিশিষ্ট খর্যুর বৃক্ষ। सिंचित एक पानी ए फल हिसाब से उहर कतको कतकर श्रेष्ठत दी थी अवश्य बोध शक्ति सम्पन्न सम्प्रदायर इतना निदर्शन যদি তুমি বিস্মিত হও তবে বিস্ময়ের বিষয় ইহাদের কথা মাটিতে পরিণত হওয়ার পর। আমরা নতুন জীবন লাভ করিবাই উহাদের প্রতিপালক কে অস্বীকার করে এবং উহাদের এই গলিবে লু শৃঙ্খলি মঙ্গলের পূর্বে উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে যদিও উহাদের পূর্বে ইহার বহু দৃষ্টান্ত গত হইয়াছে মানুষের সীমালংঘন সত্ত্বেও তোমার প্রতিপালক তো মানুষের প্রতি ক্ষমাশীল এবং তোমার প্রতিপালক শাস্তি দানে যাহারা কুফরি করিয়াছে তাহারা বলে पालक निकट हईते निकट को निदर्शन अवतीर्ण होना तुम तो कवल सतर्कारी प्रत्येक सम्प्रदायर पथ प्रदर्शन प्रत्येक नारी जहाँ गर्भारण करुते जहा कि कमे और बाढ़े আল্লাহ তাহা জানেন এবং তাহার বিধানে প্রত্যেক বস্তুরই এক নির্দিষ্ট পরিমাণ আছে অদৃশ্য ও যাহা দৃশ্যমান তিনি তাহা অবগত তিনি মহান সর্বোচ্চ মর্যাদা বান্তি তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে অথবা যে উহা প্রকাশ করে রাত্রিতে যে আত্মগোপন করে এবং দিবসে যে প্রকাশে সে করে তারা সমভাবে আল্লাহ জ্ঞান গোচর মানুষের জন্য তাহারা সমুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে উহারা আল্লাহর আদেশে তাহার রক্ষণাবেক্ষণ করে এবং আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না উহারার নিজ অবস্থা নিজে পরিবর্তন করে देखान बिजली भय और भरोसा संचार करान सृष्टि करें বজ্রধুনি তাহার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে ফিরস্তাগণ করে তাহার ভয়ে তিনি বজ্রপাত করেন এবং যা কি ইচ্ছা আঘাত করেন আর উহরা আল্লাহ সম্বন্ধে বি টণ্ডা করে মহা শক্তিশালী সত্যের আহ্বান তাহারই যারা তাহাকে ব্যথিত আহ্বান করে অপরকে তাহাদেরকে কোনা দেয় না উহারা তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে তাহার মুখে পানি পৌঁছবে এই আশায় তাহার হস্তদয় প্রসারিত করে পানির দিকে অথচ উহা তাহার মুখে পৌঁছিবার নয় কাফিরদের আহ্বান নিষ্ফল وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْحًا وَضِلَالُهُمْ بِالْغُدُوِّ وَالْآَصَالِ اللَّهَ رَبُتْرِي سِزْدَا عَبَنَةُ حَيْا عَكَاش مَنْدُلِيو بِثِي بِثِي جَهَا كِي جَوَاً چْهِ اِجْشَائِ عَتْبَعَنِ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 निजे लाभ क्षति साधने सक्षम नये बोल अंध चक्षुष मान की समान अथवा अंधकार और आलोक एक तबकि आल्ला যারা আল্লা সৃষ্টির মতো সৃষ্টি করিয়াছে যে কারণে সৃষ্টি সদৃশ্য মনে হইয়াছে বল আল্লাহ সকল বস্তুর সৃষ্টা তিনি এক পরাক্রমশালী أم عن زبد مثن كذلك يظرب الله الحق البط فأَ الزبد فذهب جف أو أ ما يفَعَّ سَفك في الأرض كذلك يظرب الله الأمتال <تصفيق> प्लावन तहस्थित आवर्जना बहन कर आवर्जनाभागे जख अलंकार अथवा तेजस्पत्र उद्देश्य किग्न उत्तप्तरा आल्ला सत्य और असत्य दृष्टान दिए थकें जहा आवर्जना ता मानुषा जमी था जा भल्लामा লিম দিন উল খিস হহাদ জহারা তহাদ তুটি পালুকি রাহু বন এবং যাহারা তাহার ডাকে সাড়া দেয় না তাহাদের যদি পৃথিবীতে যাহা কিছু আছে তাহা সমস্ত এবং তাহার সঙ্গে সমপরিমাণ আরো আরও থাকিত উহারা মুক্তিপণ স্বরূপ তাহা দিত উহাদের হিসাব হইবে কঠোর এবং যাহার নাম হইবে উহাদের আবাস উহা কত নিকৃষ্ট আশ্রয়স্থল তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হয়েছে। তাহা যে ব্যক্তি সত্য বলিয়া জানে আর যে অন্ধ তাহারা কি সমান উপদেশ গ্রহণ করে শুধু বিবেক শক্তি সম্পন্ন গণে যাহারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না এবং আল্লাহ যে সম্পর্ক অক্ষুন্ন রাখিতে আদেশ করিয়াছেন যাহারা তাহা অক্ষুন্ন রাখে ভয় করে তাহাদের প্রতিপালককে এবং ভয় করে কঠোর হিসাবকে এবং যাহারা তাহাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য করে সলাধ কায়েম করে আমি তাহাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যাহারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে ইহাদের জন্য শুভ পরিণাম স্থায়ী জান্নাত তাহারা প্রবেশ করিবে এবং তাহাদের পিতা মাতা পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহারাও এবং ফ্রিস্তাগণ তাহাদের নিকট উপস্থিত হইবে প্রত্যেক দ্বার দিয়া এবং বলিবে তোমরা ধৈর্য ধারণ করিয়াছ বলিয়া তোমাদের প্রতি শান্তি কত উত্তম এই পরিণাম যারা আল্লা সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে যে সম্পর্ক অক্ষুন্ন রাখিতে আল্লাহ আদেশ করিয়াছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায় তাহাদের জন্য আছে লালন এবং তাহাদের জন্য আছে মন্দ আবাস আল্লাহ যাহার জন্য ইচ্ছা তাহার জীবন উপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন কিন্তু ইহারা পার্থিব জীবনে উল্লেখিত অথচ দুনিয়ার জীবন্ত আকিরাতের তুলনায় ক্ষণস্থায় ভোগ মাত্র যাহারা কুফরি করিয়াছে তাহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন বল আল্লাহ যাহা কি ইচ্ছা বিভ্রান্ত করেন এবং তিনি তাহাদেরকে তাহার পদ দেখান যারা তাহার অভিমুখী যাহা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাহাদের চিত্ত প্রশান্ত হয় জানিয়ে রাখো আল্লাহ শরণে চিত্ত প্রশান্ত হয় যাহারা ইমান আনে ও সৎকর্ম করে পরম আনন্দ এবং শুভ পরিণাম তাহাদি কদালি কল কবি ওমিং কদ্মিং কবি নিহ ও এইভাবে আমি তোমাকে পাঠাইছি। এক জাতির প্রতি যাহার পূর্বে বহু জাতিগত গত হইয়াছে উহাদের নিকট তিল করিবার জন্য যাহা আমি তোমার প্রতি বৃত্তাদেশ করিয়াছি তথাপি উহারা দয়া আমাকে অস্বীকার করে বল তিনি আমার প্রতিপালক তিনি ব্যতীত অন্য কোন ইহারিপর আমি নির্ভর করি এবং আমার প্রত্যাবর্তন তাহারই নিকট ওহিলিহিল যদি কোন কুরান এমন হইত যদ্বারা পর্বতকে গতিশীল করা যাইতো অথবা পৃথিবী কে করা যাইতো অথবা বৃত্তের সঙ্গে কথা বলা যাইত। तबु उ करित समस्त विषय तब किये जाहरा कूफरी करम फलर विपर्य घटते ही थकबे अथवा विपर्य आशेपाशे आप हईते ही जतनाश्रुति आसिया पड़िवे নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না তোমার পূর্ব অনেক রাসুলকে ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছে এবং যাহারা কুফরি করিয়াছে তাহাদেরকে আমি কিছু অবকাশ দিয়াছিলাম তাহার পর উহাদেরকে শাস্তি দিয়াছিলাম কেমন ছিল আমার শাস্তি হু ফু মিনহ তবে প্রত্যেক মানুষ যাহ করে তাহার যিনি পর্যবেক্ষক তিনি ইহাদের অক্ষম ইলাকুলির মতো অথচ উহারা আল্লাহ বহু শরীর করিয়াছে বল উহাদের পরিচয় দাও তোমরা কি পৃথিবীর মধ্যে এমন কিছু সংবাদ দিতে চাও যা তিনি জানেন না অথবা ইহা বাহ্যিক কথা মাত্র না কাফিরদের নিকট উহাদের ছলনার স্বপ্ন প্রতীয়মান হইয়াছে এবং উহাদেরকে সৎপথ হইতে নিবৃত্ত করা হইয়াছে আর আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহার কোন পথ প্রদর্শক নাই জন্য দুনিয়ার জীবনে আছে শাস্তি এবং আখিরাতের শাস্তি তো আরো কঠোর এবং আল্লাহর শাস্তি রক্ষা করিবার উহাদের কেহ নাই যে জান্নাতের দেওয়া হয়ে যাচ্ছে তাহার উপমা এইরূপ উহার পাদদেশে নদী প্রবাহিত উহার ফলসমূহ ও ছায়াক চিরস্থায়ী যাহা মুদা কি তাদের কর্মফল এবং কাফিল কর্মফল দু যোগ আমি যাহাদেরকে কিতাব দিয়েছি। তাহারা যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে कहा आनंद पाय कल उ कत कंस अस्वीकार कर आल्ला शरिक ना कर आदिष्ट हईया আমি তাহারি প্রতি আহ্বান করি এবং তাহারই নিকট আমার প্রত্যাবর্তন এইভাবে আমি কোরআন অবতীর্ণ করিয়াছি বিধানরূপে আরবি ভাষায় জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ কর। তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক ও রক্ষক থাকিবে না তোমার পূর্বে আমি অনেক প্রেরণ করিয়াছিলাম এবং তাহাদেরকে স্ত্রী ও সন্তান সম্পত্তি দিয়াছিলাম আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন উপস্থিত করা কোন রাসুলের কাজ নয় প্রত্যেক বিষয় নির্ধারিত কাল লিপিবদ্ধ আল্লাহ যাহা ইচ্ছা তাহা নিশ্চিন্ন করেন এবং যাহা ইচ্ছা তাহা প্রতিষ্ঠিত করেন এবং তাহারই নিকট আছে উন্মূল কিতাব যে স্বাস্থ্যের প্রতিশ্রুতি দিয়েছি। তাহার কিছু যদি তোমাকে দেখাই অথবা যদি ইহার পূর্বে তোমার কাল পূর্ণ করিয়া দেই। তোমার কর্তব্য তো কেবল প্রচার করা এবং হিসাব নিকাশ তো আমার কাজ أولم يروا أننا نأت الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب وحره كي دیکھنا جي آمين وحره در ديش كي چطر ديخوا تي شمكو جي تي كوري آنين تي اللح آدش এবং তিনি হিসাব গ্রহণে তৎপর উয়াদের পূর্বে যাহারা ছিল তাহারাও চক্রান্ত করিয়াছিল কিন্তু সমস্ত চক্রান্ত আল্লাহর ইফতিয়ারে প্রত্যেক ব্যক্তি যাহা করে তাহা তিনি জানেন এবং কাফিরা শীঘ্রই জানিবেন শুভ পরিণাম তাহাদের জন্য যারা কুফরি করিয়াছে তাহারা বলে তুমি আল্লাহর পীড়িত নও বলো আল্লাহ এবং যাহাদের নিকট কিতাবের জ্ঞান আছে তাহারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট